মান আমিল সলিহান মিন যাকারিিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়্যান্নাহু হায়াতাম ত্বাইয়্যিবাহ ওয়ালা নাযিয়্যান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালূন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ ক্বীলা ওয়া মা ইখলাসুহা ওয়া লা قال النبي صلى الله عليه وسلم لا تزال لا إله إلا الله تنفع من قالها وترده على العذاب والنطمح ما لم يستخف بحقها قال يا رسول الله قم الاستخفاف بحقها قال تظهر العمل بمآسية الله ولا আজকে এখানে গাছটার দিন ছিল শুনে আমি চিন্তা করলাম কি করা যায় গাছটার দিন কেন আসলাম গাছ করতে পারবো না আর বায়না করতে হবে এত কেমন একটু উল্টো উল্টো লাগতেছে যাই হোক মুরব্বেরা যখন করছে আমাকে ফয়সলা করছে আমি গাছটার মজুর উপরে কিছু কথা বলি দোস্ত দিনের মেহনত যে লাইনে করবে এখ্লাস আলামত হলে আমাদের বুজুর্গুল্লাহ মহম্মার কাত বলেছেন এমনি লোক হাকিমুল মানুনা আসাদ থানের মহম্মদুল্লাহ বলেছেন দিনের কাজ যখন একটা লোক করে পাশাপাশি আর একটা লোক যদি দিনের ওই কাজটাই বা অন্য একটা সহি কাজ নিয়ে আসে যার দিলে একলা আছে তো আন্তরিক ভাবে খুশি হবে এই লোকটার দিলের ভিতরে আসলে একলাস না এনে দিনের কাজ করে খালি আমি তো চাইছিলাম যে আপনাদের থেকে ছয় নম্বর সন্দেহ কিন্তু আপনারা হয় না বাইরে তো একজন মেহমান আরো মানুষের তারা আলেম করছে আমাদের তার বাদে আমার কাছে কি শুনবে এই কথা তো জোরাধোরি করলে তো হবে না এক কাজ করি সবাই আমরা একে আলোচনাই করি আমাদের সকলের আলোচনাতে ইমানের আলোচনায় কি বলেন কোরআন ফাঁকের ভিতরে আল্লাহ ফাক রব্বল ইমানের কত আলোচনা করছে হাদিজ শরীফের ভিতরে রজলুল্লাহ ইমানের কত আলোচনা করছে এত সাগর রে ভাই এ সাগরের কোন পুল কিনারা আছে খুদ আল্লাহ নিজে বলতেছেন যে আমার কথাগুলি সব সাগর কি সাগর সাগর থেকে বড় সাগর আল্লাহ তালা কাহাতের ভিতরে বলতরে বাহর মিদাদিহিম আমার কালাম অর্থাৎ তোমাদের রবের কালাম কালেমাত রব্বি এ রসুল আপনি বলে দিন আল্লাহ তালা বলেন আপনি বলে দিন আমার বন্ধুদেরকে লাউকানাল বাহর মিদাদ আল্লি কালিমাত আমার রবের কথার জন্য যদি সারা দুনিয়ার সাগর কালি হয়ে যায় মানে কালি আমার রবের কালামের জন্য মানে কালামের ভিতরে যে হাকি কাজ যে লতায় যে নূর লুকায় আছে যে রহস্য লুকায় আছে আল্লাহর কালামের ভিতরে দোস্ত দেখেন না ক্যাপসলের ভিতরে কত কিছু লুকায় থাকে ক্যাপসুল তো প্লাস্টিক দেখেছে না ওর ভিতরে কত কত মিলিগ্রাম কত কত শক্তি কত কত উপকারিতা লুকায় আছে না ডাক্তাররা কিছু কিছু বুঝে আমরা কিছু বুঝি চাই লেখে যায় নাম্বার দিয়ে গাই আল্লাহ বলে আমার কালামের ভিতরে এমন এমন হাকিক এমন এমন রহস্য লোকে আছে এই রহস্যগুলি লেখার জন্যই সারাদিয়া সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায় আর সারাদিয়ার সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় তো কালীগুলি শুভায় শেষ হয়ে যাবে কলমগুলি ক্ষয় শেষ হয়ে যাবে তবু আমার কালামের হাকিকত লেখা ফলা শেষ হবে না আরো যদি সম পরিমাণ পানিকে কালি করা হয় সম পরিমাণ মানে সারাদিন যে পরিমাণ সাগরের পানি আছে আগে যে পরিমাণ সাগরের পানি কালি করা হয়েছিল সেই পরিমাণ যদি আরো সম করা হয় তো বলেন যে তাও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালাম হাকি করা সেজন্যই পুরাণের কথা হাদিসের কথা ইমানের কথা এগুলি এমন এক সাগর এর এই কুলতে শুরু করলে ওই কুল কিনারা পাওয়া যাবে না খোঁজই পাওয়া যায় আমার ভাইও দোস্ত আকার যেরকম অফুরন্ত সে অফুরন্ত আল্লাফাক যে কাম যেত অফুরন্ত ভাই হোক তো দাওয়া তো তদলীগের মেহাতে প্রথম নম্বর হইল তালেমান নাম্বার ঠিক না আমি তালেমান নাম্বারের আয়াতের হাতিস নিজ বাসন করেছি ঠিক আছে একটা হাতি আমি ফজা জেগের থেকে বলেছি আর একটা হাতিষ আমি ফজা চবলিগের থেকে পড়েছি দ্বিতীয় ফসলের থেকে আর ক্রমশিপটা পড়েছি সংক্ষিপ্ত আগে এগুলোকে ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো প্রফিক দেন আমি বলবো আমারও ফাইদার জন্য আপনাদের ফাইদার জন্য আমরা সবাই ধরে ধরে শুনবো কিন্তু শর্ত হলে ভাইও আপনারা কেউ অন্য মানুষ করতে পারবেন না আহা আজকে গাছতে আসলাম আধা ঘন্টার মধ্যে গাছ হয়ে যায় এর দেড় ঘন্টার গাছটা তো নেই আমাদের অনেক কাজ নষ্ট হবে হবে এসব কার সমস্যা আছে নাকি তাহলে দোস্ত খুব আগ্রহের সাথে পিফাসার সাথে তিনি শুনবেন আল্লাহ তালা আপনাকে ফাঁদে দেবে আমাকে ফাঁদে দেবে কারণ শ্রোতার আগ্রহ হিসাবে আল্লাহ তালা কথা দান করেন কথা বক্তার ফায়দা শ্রোতার কি হয় ঠিক না আমি আয়াত করেছি আল্লাহ বলে যে ব্যক্তি আমলে সহ করল পুরুষ হোক মহিলা হোক দেখেন পুরুষের ইমানের অবস্থা আমলা সহলে করতে হবে বে ইমান ব্যক্তিটা আমলে সহলে করে তার জন্য কিন্তু কি হবে সালাম রহিয়ান আল্লাহ রবরি বলেন আমি তাকে হায়াতের তৈ্যবা নসিব করবো অর্থাৎ পবিত্র জিন্দগি তাকে দান করব হাকিম্মদ মুজাহুদ্দিন রহমতুল্লাহ মুবাস্তরে করসির করতে গিয়ে বলেন হায়াতের তৈ্যবা মানি আল্লাহ তালা এই ব্যক্তিকে ইমান সহ আমলে সহলে কর্নওয়ালাকে এমন এক মজাদার জিন্দগি দান করবেন যে মজার ভিতরে কোন বেমজাই আসবে না অর্থাৎ তারে এই মজাটা কোথায় বাস করে দিলের মধ্যে দিলে দিলে দিলের মজা এমন মজা দিলের এমন মজার সাগরের সাথে বলেন যে ওই মজার ভিতরে কোনো তো দুইটা পুরস্কারের কথা আত্মের ভিতরে বলা হয়েছে এক তো হল মজাদার জিন্দগি যে মজাদার যে মজাদার জিন্দগির ভিতরে কোন বেমজার ব্যাপার আসবে না দ্বিতীয় হলো সুখ শান্তির ব্যবস্থা হয়ে রহমতুল এই আয়াতের খোলা বয়ন করতে গিয়ে বলেন যে আল্লাহ তালা এই আয়তের ভিতরে বলে দিলেন যে ইমানওয়ালা আমলাকে আল্লাহ রবাদ জিন্দি মজাও দিবেন আর আখরাতে সারা আগ্রাতে জিন্দিগির মজাও দিয়ে দেন্লাগির মজা দুনিয়া তার কোন অশান্তি না আসে শান্তি শান্তি দেয় জিন্দিগির স্বার্থ হয়ে গেল কিন্তু শর্তটা কি আমেলা সালে নে কামাল করতে হবে ইমানওয়ালা কি করবে নে কামল করতে হবে তবেই এই পুরস্কার তার দিলে কোন দুঃখ থাকবে না কষ্ট থাকবে না যার দুঃখ কষ্ট বাহিরে থাকবে দিলের ভিতরে কোন তার বে মজা নেই যার দিলের ভিতরে কোন দুঃখ নেই অশান্তি নেই অশান্তির আগুন জ্বলে কাদের যারা ইমান নেই অথবা ইমান আছে আমল ও সওয়ালে নেই ততদিন অশান্তির আগুন জ্বলে তার দিলের মধ্যে কিন্তু সহি ইমানুওয়ালা সোহিম আমল ওয়ালা সম্পর্কে কোরআনে ফাঁকের পুরস্কারের ঘোষণা বলেন যে আল্লাহ ফাঁকর সোহী ইমানওয়ালা সহি আমল ও সোহালেওয়ালাকে দিনের মধ্যে মজায় মজা দিবেন এমন মজা দিবেন অফুরন্ত মজা যে মজার শুরু আছে শেষ নেই আমার ভাইয়ের দোস্ত আমলে চলে কাকে বলে আমলে বট আমলে চলে বত আর নেকামল যে আমলটা বট না তারাই বেলা হয়েছে আমলে চলে অর্থাৎ সমস্ত সুন্নতের আমলকেই আমলের চলে বলা হয় কিন্তু সুন্নতের আমল দুই প্রকার বর্জনীয় অর্জনীয় আপনারা আদিস কোরআনের ভিতরে পড়ে থাকেন শুনে থাকেন প্রায় দুটা শব্দ ব্যবহার করেছে কোরআন হাদিসে মা আরুফ আমর বিল মা মুন কার মুন কার মানে কি জানেন যেগুলো অপছন্দনীয় অভিশপ্ত আর মারুফ মানে পছন্দনীয় বলো রহমতপ্রাপ্ত তো যত বর্জনীয় কাজ আছে গুনার কাজ আছে এগুলো হল মনকার এগুলো বর্জনীয় আর যত নেকি কাজ আছে ফরজ ওয়াজিব সোনত মোহ কাদার নফল এগুলো হল মারো এগুলো হল অর্জনীয় এই অর্জনীয়গণ অর্জন করা বর্জনীয়গণ বর্জন করা সমন্বয়ে কি হয় আমলে তালে গড়িতে হয় আমলে তাহলে কৃষির দ্বারা গড়িতে হয় ভাই আমার সাথে কথা বলেন আপনারা আমলে ছাড়া দুটো দিক আছে বর্জনীয় গুণ বর্জন করো অর্জনীয় গুণ অর্জন করো এছাড়া কি হবে আমলে তাহলে গড়িতে হবে কেন আপনারা দেখেন না কারেন্ট আসে কৃষির দ্বারা নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয় আসে কিন্তু দুটা আলাদা থাকার আগে একসাথে হলে আবার চলবে নাকি দোস্ত বর্জনীয় গুণ অর্জনীয় গুণ বর্জনের সময় বর্জন করবো অর্জনীয় গুণের অর্জন করবো এর মাধ্যমে হবে আমলো সহলে সে আমলো জন্য দোস্ত এ পুরস্কারের কথা আছে কি বর্জনীয় আর মারুপ গুলি অর্জনীয় এটা নবী করমসালাম তিনি সারা কি করছেন মনকার বর্জন করেছেন আর মারুফ অর্জন করছেন নিজে একশো ভাগের একশো ভাগ মন কাজগুলি অর্থাৎ গুনহের কাজগুলি বর্জন করছেন আর একশো ভাগের একশো ভাগ মারুব কাজগুলি নেকের কাজগুলি অর্জন করছেন ঠিক কিনা বলেন নবী কোন গুণা করছেন যদি কেউ কথা বিশ্বাস করে নবী গুণা করছে তার কাছে থাকবে নবী তোমা আসুন তো নবী সন্ন্যদের ভিতরে একটা বড় শূন্য দিল গুনা বর্জন করা ঠিক কিনা বলেন এদিকে আমাদের যেভেন দায়িত্ব যায় না গুনাকে বর্জন করা একটা সুন্নত ঈদের একটা দাম ঈদের একটা এবাদত এদিকে আজকালকার মানুষের যায় না কেন জানে জন্মের থেকে দেখে গুনা কেউ জন্মগ্রহণ করে গুনার মধ্যে ঠিক না আর জীবনটা কাটে গুনার মধ্যে ব্যবসা করতে গেলে গুনা চাকরি করতে গেলে গোনা লেখাপড়া করতে গেলে গোনা চলাফেরা করতে গেলে গুণা ডাইন পাশে গুনা বাম পাশে গুণা সঙ্গে গুণা পিসে গুনা পুপুরে গুনা নিচে গুনা তাই ঠিক মনে করে কি গুণা বোধ হয় দুনিয়ার জিন্দীর একটা আমল বোধ না ঠিক কিনা চাইতে যদি কোনো বক্তা একথা ও আস করে না ভাই গুনা ছাড়া একটা এবাদত গুনা একটা ইসলাম গুনা ছাড়া একটা বড় ইসলাম গুনা ছাড়া বড় সুন্নত কি কথা তুমি এই কথাই বলে তোমার সন্ন কি করে কিন্তু তো গুনা না জিন্দি চলছে কিনা না চলছে বলে সকল নবী আদমাম থেকে নিয়ে রসুল্লা সকল নবীর জিন্দগিতে গুনা আছে তাদের জিন্দি চলছে তাদের আল্লাহ তালা দেখাই গুণা ছাড়া জিন্দগি চলে ভালোভাবে চলে ওটা আসল জিন্দগি যে জিন্দগিতে নাই সে জিন্দগি আসল জিন্দগি নবীদের জিন্দগিতে গুণা ছিল না সেটাইল আসল জিন্দগি ঠিক কিনা দোস্ত সেজন্য বলা হয়েছে হসল আল্লাহ সাল্লাহ সোননাথ বলো সোননাথ হল কি না করা আর গুনা হয়ে গেলে ইস্তেফার করা হসুল্লাহ সাল্লাম করেছেন গুণা করে ইস্তেফার করেননি গুণা না করে তিনি ইস্তেফার করেছেন কেন তিনি করলেন তার দুটা ব্যাখ্যা দেয়া একটা ব্যাখ্যা হল সাধারণ ব্যাখ্যা যে শিক্ষা দেওয়ার জন্য আর একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে সেটা হল আমার তো বলা শুক হয়ে যাবে পানি কাটি আমার বলে ভয় আমাদের বুজুরগরা বলেন গুণা ছাড়া হলো নবীদের শূন্য আর গুনা করা হলো। ইডলিশ তথা কোন না কোন অভিশপ্ত কাহের মসজিদ বেম্যানের শূন্য আদর্শ কোন না কোন কোনো কোন গুণা কোনো কোন কাহরের আদর্শ কারোর থেকে এটা প্রকাশ পরে মানুষ এসে গেছে আল্লাহ তোরা সকল নবীকে দুনিয়াতে এই তালেন দিয়েছেন গুণা ছাড়ো গুনা ছাড়ো ইমানের সাথে আল্লাহ আল্লোক জোড়ো গুনার দ্বারা মানুষের সাথে আল্লাহ তালে সম্পর্ক নষ্ট হয়ে যায় দূরে সেরে দেয় আর গুণা ছাড়ার দ্বারা তবা করার দ্বারা ইসলামের সাথে দ্বারা মানুষের সাথে আল্লাহ আবার পুনরায় সম্পর্ক ইডলি সাথে আল্লাহ তাল্লাহ সম্পর্ক তো ভালোই ছিল কি তখন আমার গতি ছিল শুধু গুণাগুলো তো সম্পর্ক ছিন্ন হয়ে গেছে নাকি ফাখরুজ ভাইনা করা দরবার থেকে নৈকট্য থেকে তার বিতরা গুনার দ্বারা দ্বারা গুণাহের দ্বারা ঠিক কিনা কিন্তু গুনা করলে যে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় ঠিকই কিন্তু আল্লাহ সুযোগ রাখেন তবা করলে আবার জুড়ে নেন কিন্তু ওই কবাল করার কি আর নসিব হয়নি আর জুড়তে পারেনি নবীজি সাল্লাহ এক নম্বরে গুনা ছাড়া কারণ উন্ম্তে গুন থেকে সুলানা বাঁচতে পারবে না গুনা হয়ে তার জন্য সুযোগ হয়েছে কি এসতে ফার দ্বারা তাবার দ্বারা ইসলাম দ্বারা তার গুণার দ্বারা যে ক্ষতি হয়েছিল সম্পর্ক অবনতি হয়েছিল দূরত্ব সৃষ্টি হয়েছিল এসতেক ফার দ্বারায় তার দ্বারা ইসলামের দ্বারায় সে ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বরং যদি তবা মতো তবা করতেই পারে যে ক্ষতি হয়েছিল দোষ তো লাভ বেশি হয়ে যাবে লাভ বেশি হয়ে যাবে ইসলাম হয়তো সুন্দর সুন্দর সুবর্ণ সুযোগ মন্দার জন্য রেখে দিয়েছে আল্লাহ তাকে রেখে দিয়েছে আমি একটা কথা বলেছি যে প্রশ্ন হতে পারে একসাথে দুই জিনিস যে ভাইক ফার এবং তবা দুটা দুই জিনিস কারণ কোরআন শিশু আল্লাহ তালা একই আয়তির ভিতরে হুকুম করেছেন তবা হুকুম করেছেন দুইটা একই জিনিস হইতে হুকুম করতে পারতেনা আল্লাহ তালা ভাও কাজ করেন মানুষ অনর্থ কথা বলতে পারে কিন্তু আল্লাহ হয় না অনর্থ করে তোমরা তার দিকে দুটা দিনের একই জায়গায় আসতে হুকুম বুঝতে পারল দুটো একদিনের না দুই সেজন্য বুধের কারণ দিয়ে করে করে তো শ্রীরে রুহুল মানি তো শ্রী রহুল মানির বরাদ্দে আমাদের বুধরা বলছেন যে ইস্তেফার হলো অতীতের জন্য প্রভাব হলো ভবিষ্যতের জন্য আল্লাহ তারা কাছে মানে গে আল্লাহ ওগুলোকে মাফ করেন ক্ষমা করেন আর ওগুলোকে ডেকে ডেকে দেন যেন আর কেউ দেখতে না পায় ফিরে স্তেরাও ট্রেন না পায় কোনো সাক্ষী যেন সাক্ষী দিতে পারে এমন ব্যবস্থা করেন না হলে স্তেকার আর তো ভবিষ্যৎ মানে ভবিষ্যতে আমি আর অতীতের মতো এরকম নালা কাজ করবো না এরকম করবো না আমি আপনার ফিরে আসতেছি ফেরার নাম তবা লজ্জিত হয়ে ফিরে আসার নাম কি তবা তবা হল ভবিষ্যতের জন্য এস্তেফরের জন্য কতটা একটা মোটামুটি সাফ হয়ে গেল না অনেক ফটকা হয় তবা আসতে তবে আসতে পারি একই জিনিস না দুটো দু জিনিস পুরাণ হিসেবে দবার কথা আছে এস্তে কথা আছে তো আবার অধ্যায় আছে ইমানওয়ালা আমলে সওয়ালে হইতে হবে ইমানওয়ালা যেতে হবে আমলে সওয়ালেওয়ালা হতে হবে আমলে সালে কাকে বলবে যা আমলের সঙ্গে বদামলের সাথে গুনার সাথে মিথ্যার নেই আমল চলে বলা হয় নে নেকামল কি গুণা নাকি নেকামল তো নে কামলি গুণা হয়ে গেলে করা এটাও নেকামল গুনার থেকে দবা করাও নেকামল আর এর সামনে গুণা আসলে তার থেকে ফিরে থাকা মনে চাচ্ছে খুব চাচ্ছে শতকরা প্রচানা বিভাগ থাকছে নিম্ন বিভাগ থাকছে একশো ভাগ থাকছে নষ্ট কি না চায় পুরো পুরোপুরি থাকছে কিন্তু আল্লাহর বন্ধা ইমানের জোশে ইমানের শক্তিতে ইমানের বলে ইমানের সাহসে আল্লাহর মোহাম্মতের উচিলায় সে ফিরে গেল ফিরে থাকলো এই ফেরার না হলে তা করা ফের তা করা নষ্ট চাচ্ছে গুণা করি আর ইমান চাচ্ছে ফিরে থাকি এখানে যদি কারোর ইমান দুর্বল আসে করে থাকবে কারণ রাজত্ব হলো নস্তে ওই দেশে রাজত্ব কাজ নসের সেখানে ইমান যত ফিন ফিন করুক ওর কথা কে শুনে কি যে দেশে যে দেশে ব্রিটিশ শাসনের প্রসার মানুষের ঢুকে আছে সেখানে সতকারা পঁচানব্বই জন যায় ব্রিটিশ শাসন কয়েকজন মনুষী যদি ইসলামী শাসন ইসলামী শাসন করে তার কথা শোনে কিনা ঠিক এমনি ভাবে মানুষের মাথা থেকে পার রক্তে বিন দুর্বিত ধ্বস্ত শুধু নাকি নশত্ব কায়ন করে সেখানে রু একটা কিন্তু সেখানে কিন্তু যদি সে না খেতে না খেতে দুর্বল হয়ে যায় আর খেতে খেতে সবল হয়ে যায় তো সেখানে আলত্বের চলে যে বাড়িতে বিড়াল না খায় থাকে ইন্দুরা শুধু খায় সে বাড়ির ইন্দুরগুলো তাগড়া হয় কিন্তু ও তাগড়া তাগড়া ইন্দু দেখে বিড়াল গুলো কি পায় ভয় পায় কথা টা পায় না মেয়াল ধরে করে না ঠিক না। জনবর দিন রোব্রদার সেন